Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Inna alhamdulillah wa wa wa na ahmaduhu wa nasta'inuhu wa nasta'aghfiruhu wa na'udhu billahi min syurur anfusina wa min siyyi'ati amalina. Man yahdihillahu falamudilla lahu wa man yudlil falahadiyya lahu wa ashahadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashahadu anna muhammadan abduhu wa rasul. Amma ba'd. সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ রচিত বয়ান আয়তকা দাহসাহ জামা আহিলসামাতের আকিদার বর্ণনা এই কিতাবটি নিয়ে যা আকিদার তহাবি নামে খ্যাত এই কিতাবটির বিভিন্ন অংশে ইমাম আবু জাফর তহাবির রহমদ্ল্লাহ আলাই আকিদার বিভিন্ন জিনিস আলোচনা করেছেন আমরা সেটাকে ধারাবাহিকভাবে সাজিয়ে আলোচনা করছিলাম প্রথমে আমরা আল্লাহ তালার উপর ইমানের বিষয়টি আলোচনা করেছি তারপর মালাইকে দিয়ে ইমানের বিষয়টি আলোচনা করেছি আমরা এরপর আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তালার কিতাবের উপর কিভাবে ইমান সম্পন্ন হবে সেটার বিষয়ে আমরা গত পরেও আলোচনা করেছিলাম যে আল্লাহ তালার উপর ইমান আনতে হলে আল্লাহ তালার কিতাবের উপর ইমান আনতে হলে দুইটি জিনিস লাগে একটি হচ্ছে ইমানে মজমাল একটি হচ্ছে ইমান ওফাসাল ইমান উজমাল সংক্ষিপ্তভাবে ইমান আনা যে আল্লাহ তালা যত কিতাব আছে সেগুলোর উপর আমি ইমান আনলাম এবং সেগুলিতে যা আসে তা সত্য বলে বিশ্বাস করলাম এবং সেগুলি আল্লাহর বাণী আল্লাহ সেগুলি কথা বলেছেন আল্লাহ সেগুলি সেই সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেগুলিতে দুধ ছিল স্থায়ী জিনিস এবং সেগুলিতে দ্বিতীয় জিনিস ছিল সারিয়া সেটা ছিল অস্থায়ী জিনিস সেটা আমরা ইমান আনি এটা হচ্ছে ইমান আল্লাহর কিতাবের পর ইমান আনার মজমাল বা সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি বিস্তারিত ইমান আনতে হলে মনে রাখতে হবে যে কোরআনে কারিম বা রসুল হাদিসে যেখানেই পূর্ববর্তী কিতাবসমূহের আলোচনা এসেছে বা কিতাব সমূহের কোন ঘটনা বর্ণনা করা হয়েছে অথবা পূর্ববর্তী কিতাব সমূহের কোন বিধানকে সেখানে উল্লেখ করা হয়েছে আমরা সেটার উপরে ইমান আনি আমরা সেটার উপর ইমান আনি যেমন কোরআনে করিম আল্লাহতালা বলেছেন যে আল্লাহ তালা মুসা আলহ সালাত সালাতামের উপরে তাওরাত নাজিল করেছেন আনসালনা তাও আল্লাহ বলে দিয়েছেন যে আমরা তার নাজিল করেছি তাওরাত আল্লাহ তাআলা মূসা আঃ এর উপর তাওরাত নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেই দেন অনুরূপভাবে انجিল নাযিল করেছেন ঈসা আঃ এর উপর আল্লাহ তাআলা কুরআন কারিম বলেই দেন তাহলে এই দুটোর উপরে বিস্তারিত ঈমান আনতে হবে যে হ্যাঁ বিস্তারিতভাবে ঈমান আনি যে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন মূসা আঃ এর উপর আর انجিল নাযিল जबुरे दाऊद केबुरम के दा, जबुर के के एक अर्थ हम जिकिर सर एक अर्थ हमारे लेखा जबुर मजबूर लिखित अंशित लिखित भाव दिए तो क्यों क्योंकि दाउद अलाम के लिखित जिन्हें दिए एम जिनि कि লিখিত দিল সেটাও তো আল্লাহ তালার বাণী সুতরাং সেটাও অবশ্যই কিতাব সেটাও কিতাব এই চারটি বিখ্যাত কিতাব আমরা জেনে থাকি একটা হচ্ছে তাওরাত একটি হচ্ছে ইনজিল একটি হচ্ছে জাবুর আর সর্বশেষ যে কিতাবটি মানব জাতির জন্য মানব জাতির সমস্ত সমস্ত মানব জাতির জন্য যেটা হেদায়তের বাণী হিসেবে এসেছেন তা হচ্ছে আল কোরআন করিম আল কোরআন করিম এভাবে বিস্তারিত প্রত্যেকটি জিনিসের ইমান আনায় হচ্ছে ইমান ফাসাল বা আল্লাহ কিতাবের উপর এই বিস্তারিত ইমান আনা তার আমরা ভালো করে জানি যে এই কিতাবগুলো ছাড়াও আরও কিতাব আল্লাহ তালা কিছু শহিফা নাজিল করেছেন সে সহিফাগুলো কোন কোনটা আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লাতাম উপর নাজিল করেছেন কোনোটা আল্লাহ তালা মুসালাত্মিল করেছেন এর কারণ হচ্ছে কোরআনে করিম আল্লাহ তালা সেটাকে শহিফা হিসাবে ঘোষণা করেছেন ইব্রাহিম আলাহিস্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছে তা আমরা কোন আমরা কোন সহি হাদিস দেওয়ার প্রমাণ পাই না বা কোরআনে করিম সেটা উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে ছোট ছোট গ্রন্থ সেগুলোকে সাহিফা বলা হয় সেগুলো কোরআনে কারিমে বলা হয়েছে ইব্রাহিম আলাহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে আমরা ইমান আনি যে হা ইব্রাহিম আলাহিসাল্লা সাল্লাম উপরে সেটা নাজিল করা হয়েছে অনুরূপভাবে মুসা আলাহিসাল্লামের উপরে তাওরা ছাড়াও তার কাছে शहिफाओ नाजिल, करा है से। नाजिल करा है से। एर बल्ला जुगे जुगे विभिन्न नबी रसुलर का शहिफा नाजिल करबुदर अदी विख्यात हादिसी देखते बला त আদম আলাফরে সহিফা নাজির করেছেন অনুরূপ ভাবে শিখ একজন নবীর কথা উল্লেখ করা হয়েছে তাঁর উপরে শহীফা নাজিল করেছেন এবং নূ আলাহাত করেছেন আমরা দেখতে পাই যে শহীফা যুগে যুগে নবীর কাছে আল্লাহ তালা প্রেরণ করেছেন তখনকার সময় শরীয়ত দিয়ে তখনকার সময় গুরুত্বপূর্ণ জিনিস তথ্য দিয়ে চিঠি আল্লাহ তালা নবিরাসুলদের জন্য পাঠিয়ে কাছে পাটিয়েছেন যাতে করে উম্মতরা তা থেকে উপকৃত হতে পারে এভাবে বিস্তারিত ইমান আনতে হবে আমাদের উপর যদি বিস্তারিত ইমানে যখনই সেটা সামনে আসে তখনই সেটার উপর ইমান আনতে হবে যখনই কোরআন এবং হবে তখনই আমরা বলবান করেছেন সেগুলো সবগুলোর উপরে আমরা ইমান আনি তোর মধ্যে আমাদেরকে অবশ্যই এই বিষয়টি ইমান আনতে হবে যে আল্লাহ তালা আগে যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলো পরিবর্তিত পরিবর্তিত এবং পরিবর্তিত অথবা সেখানে সংকুচিত অথবা সেখানে কিছু বাদ পড়েছে अर्थ परिवर्तन दीतेवर करतुल्धित से निल আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যখন এই সমস্ত পূর্ববর্তী কিতাবগুলো বা সরিফাগুলোকে উল্লেখ করে বা আসে তখন আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ এগুলি আমরা মৌলিকভাবে ইমান আনি যেগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই ধরনের কিতাব ইব্রাহিম সালামের উপরে এবং মুসা আল্লাহ সালাতাম উপরে অথবা ইসা আলহ সালামের উপরে অথবা দাউদ আলহ সালামের উপরেও নাজিল হয়েছে কিন্তু এই কিতাব সেই কিতাব কিনা সেটা আমাদের সন্দেহ আছে কারণ এই কিতাবগুলোর কোন সনদ নেই বা যে তাদের নবীর কাছ থেকে সরাসরি আস তার কোন বিষয় তাহিদের বিপরীত কথাবার্তা আছে সুতরাং হাত ঢুকেছে পরিবর্তিত হয়েছে কোনো কোনো ইমাম বলেছেন কোরআনে কারিমা আল্লাহ বলেছেন বিমাস্তরফেজমিনায়িত্ব দেওয়া হয়েছিল কিতাব দায়িত্ব পূর্ববর্তী কিতাবগুলো হেফজর দায়িত্ব তাদের আলেমদেরকে দেওয়া হতো আর আলেমরা যেহেতু মানুষ আর মানুষের পক্ষে সবকিছু সংরক্ষণ করা সম্ভব হয় না জন্য সে সমস্ত কিতাবগুলো পরিবর্তিত হয়ে গেছে কিন্তু এই কিতাব কোরআন করিম আল্লাহতাল সর্বশেষ যে কিতাব নাজিল করেছেন তাতে আর পূর্ববর্তী সমস্ত ভালো জিনিসের সমাহার ঘটেছে আর সাথে সাথে সেটাকে আল্লাহতাল নিজে দায়িত্ব নিয়েছেন হেফাজতে তিনি বলেছেন ইন্না দিকরা ও ইন্না আল্লাহ আল্লাহ হাফিজুন এই জিকির আমরা নাজিল করেছি আমরাই তার হেফাজত করব আল্লা তালা নিজে সেটা হেফাজ করবেন কিভাবে হেফাজ করেছেন আজ পর্যন্ত আমরা আশ্চর্য হয়ে যাই লক্ষ লক্ষ নর সিটা সেটা করে রেখেছে মুখস্থ করে রেখেছে কোথাও যদি কোন সামান্য পরিবর্তন হয় সারা দুনিয়া মিছিল ভরে যাবে যে কেন সেটা পরিবর্তন করেছে এবং সেটা তা গ্রহণ করবে বলবে যে ভুল হয়েছে কিন্তু অন্য অন্য কিতাবের তা আপনি কখনো পাবেন না আপনি আজ যদি কোন আপনি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বলেন যেটা বলা হয় বাইবেলের বিভিন্ন অংশ এখন যে সাফা একশো বছর আগের ছাপা থেকে অনেক পার্থক্য হয়ে গেছে দেখবেন যে অনুবাদের ক্ষেত্রেও পার্থক্য এবং সেখানে সেখানে লেখার ক্ষেত্রেও পার্থক্য ভাষ্যের ক্ষেত্রেও পার্থক্য অনেক পার্থক্য তারা সাধন করে ফেলেছে প্রয়োজন অনুসারে তারা পরিবর্তন করে নেয় অথবা তারা মনে করে যে এটা এখন এটা বিপরীত হচ্ছে অথবা এটা অন্যরকম করা দরকার আবার পরিবর্তন করে নেয় কিন্তু কোরআনে করিম আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম থেকে যে কাছে আল্লাহ রসুল্লাহামের কাছে যেভাবে নাজির হয়েছে আজ পর্যন্ত তার কোন একটা শব্দ বা কোন একটা অক্ষর কোন কারণ আল্লাহ তার নিজে তার হেফাজতে দায়িত্ব নিয়েছেন তাহলে বোঝা গেল যে বিস্তারিত ইমান আনতে হলে আমাদেরকে সেগুলো ইমান আনতে হবে যে আগের কিতাবগুলো পরিবর্তিত পরিবর্তিত হয়েছে এবং সেগুলো তাদের নাজিল হওয়ার সে অবস্থায় নেই কিন্তু কোরআনে কারিম আল্লাহ তাল্লাহ সর্বশেষ যে কিতাব দিয়েছেন যেটার উপর আমাদেরকে আমাদের হেদায়তের জন্য এর ভিতরে কি আছে সেগুলো সত্য কিনা সেগুলো নির্ধারিত হবে আমাদের কোরআনে কারিমে সেগুলোর কতটুকু মেনে নিয়েছে সেগুলো বিরোধী হয় কিনা যে বিরোধী হয় সেগুলি গ্রহণ করা হবে না হ্যাঁ শরীয়ত কখনো কখনো বিরোধী হতে পারে কিন্তু তাহিদের ব্যাপারে আল্লাহ আল্লা তালার যে আর কান ইমানের ব্যাপারে সেখানে বিরোধী কিছু থাকলে বোঝা যাবে যে সেগুলো মানুষের দ্বারা সেখানে প্রবেশ করানো হয়েছে আল্লাহর বাণী সেটা নয় আল্লাহরণী সেটা নয় সেই জন্য আমরা আগের কিতাবগুলোর কথা বিস্তারিত আলোচনা বিষয়টি আলোচনা করলাম আমরা এখন আলোচনা করব যে আল্লাহর কোরআনের উপরে বিস্তারিত আলোচনা বিস্তারিত ইমান কিভাবে আমাদের আসতে পারে কিভাবে আল্লাহর কোরআন উপরে বিস্তারিত ইমান সুসম্পন্ন হবে আল্লাহ তালা কোরআনে করিমের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আল্লাহ কোরআনকে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এই এই জিনিসগুলো অবশ্যই দরকার যদি কেউ যে সর্বশেষ যে টেস্টামেন্ট সর্বশেষ যে আল্লাহ তাল পক্ষ থেকে আসা সুসংসার আল্লাহ তালার পক্ষ থেকে আসা যে বাণী সর্বশেষ এটা হচ্ছে আল্লাহ কোরআনে করিম সর্বশেষ এরপর আল্লাহ তালা আর কোন কিতাব দিবেন না এটা হচ্ছে সর্বশেষ বাণী এটা প্রথমে ইমার আনতে হবে দ্বিতীয়ত ইমার আনতে হবে এটা যে এই কিতাব মহম্মদ সাল্লা সহ আল্লাহিলেন তার তেইশ বছর আল্লাহ রসুল এবং আল্লাহ তৃতীয় আল্লাহ তালা নাজিল করার সাথে সাথে হেফাজতের ব্যবস্থা করেছেন সেখানে কোন রকমের পরিবর্তন পরিবর্তন কোনোদিন হবে না সেটাই ইমান আনতে হবে আরও ইমান আনতে হবে যে এই কোরআন আল্লাহর বাণী আরো ইমান হবে যে কোরআন আল্লাহর বাণী আল্লাহ তালা এইখানে আল্লাহ আল্লাহর কথা আল্লাহ আল্লাহর গুণ এগুলো এটা আল্লাহ তার নবীর কাছে বিভিন্ন কখনো সরাসরি তার কাছে আল্লাহ তালা অর্হি পাঠিয়েছেন কখনো কথা বলেছেন তার সাথে মেওয়ারায় হেজাব পর্দার অন্তরাল থেকে কখনো তিনি কথা বলেছেন কথা বলেছেন তার প্রেরিত মালাইকা বা তিনি কখন সেটা প্রেরণ করেছেন হবে। এরপরে আরো এই মানানের জন্য না শেখ রোহিত পূর্ববর্তী সমস্ত কিতাব কে রহিত করে দিয়েছে কোরআন এই কোরআন অন্য সত্যায়ন করে যেগুলি আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু আমল করা যাবে না এই কোরআন নাজিল হওয়ার পরে আর কে ও কোরআন ব্যতিত্ব অন্য কোনো কিতাবের উপরে আমল করতে পারবে না এই দেখা যায় একবার যে তাওরাতের একটা অংশ আইনে পড়া আরম্ভ করলেন তার চেহারা লাল হয়ে গেল তিনি বললেন যে যে তোমরা কি খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছ তোমরা কি জানো না যে মূসা আলাহিসাম জীবিত থাকত আমার অনুসরণে তার কোনো গর্তান্ত ছিল না তাহলে বোঝা গেল যে কোরআন সমস্ত পূর্ববর্তী সমস্তকে রহিত করে দিয়েছে এই এই এখন আমাদের সত্য বলে বিশ্বাস করতে হবে এবং এটাই উপর আমল করতে হবে এখানে যে সমস্ত নির্দেশনা আসছে সেগুলোর উপর আমল করতে হবে যে নিষেধ আসতে সেগুলোকে পরিত্যাগ করতে হবে এইভাবে কোরআনে কারিমের আদেশ নিষেধ কোরআনে কারিমের নির্দেশনা কাহিনী কারিমের যে সমস্ত কথা আসছে সেগুলি হেদায়তের আধার এর বাইরে অন্য কোন কিছু অন্য কোন কিতা অনুসরণ করার কোন সুযোগ নেই তাওরাতে রাতে আসছে বলে উদ্ধ দিয়ে নতুন করে কোনো কিছু সাব্যস্ত করার সুযোগ নেই আমাদের কাজ হবে কাল উল্লাহ কাল রসুল আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন এর মধ্যে সীমাবদ্ধ থাকা ওমা সেবা দয়ালিকা ও সোয়াসুল কবি বলতে আল্লা কআ কাল রসুল ওমা আলম হচ্ছে যা আল্লাহ বলেছেন এবং তার রাসুল বলেছেন এর বাইরে যা আছে তা হচ্ছে শয়তানের ওস আসা কুমন্ত্রনা সুতরাং এর আল্লাহ কোরআন নাজিল করার পরে আমরা অন্য কোন কিছুর উপরে আর অন্য কোনো কিছুর আমল করার কোন সুযোগ নেই বিশ্বাস করতে হবে যে এই কোরআনই আমাদের জন্য হেদায়তের আধার এই কোরআন উপর আমরা আমল করব आक जिन कुरानी विस्तारित इमान सम्पृक्त अवश्य ईमान आनते कुरान करीम अल्लाह तलास्तराार मोहिम्मान মহাইমারাত রাকিবান হিসেবে যে সেটার উপর নাজিল করেছেন অর্থাৎ কোরআনে কারিমে যা আছে অন্যান্য কিতাবের মধ্যে তা তার মত মোতাবেক হতে হবে অন্যান্য কিতাবে যদি কোন কোরআনে কারিম বিপরীত কিছু থাকে বিশেষ করে তাহিদের তাহিদ সংক্রান্ত বিষয়ে অথবা ইমরানের ছয়টি রোকনের বিষয়ে কোনো বিপরীত কিছু থাকে তখন সঙ্গে সঙ্গে আমরা বলব যে না আমরা এটার উপরে ইমরান আনি না কারণ এটার উপর এটা আমাদের কোরআনের বিরোধী এটা আমাদের কোরআনের বিরোধী এই কোরআনকে আল্লাহ তালা সাক্ষী হিসাবে পাহারাদার হিসাবে সত্যমিথ্যা নিরূপণকারী হিসাবে অন্যান্য কিতাবের জন্য নির্ধারণ করে দিয়েছেন এটা আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যে মোহাই মিনা নার্লী যে কোরআনকে আমি করে দিয়েছি এই অন্য অন্য কিতাবের জন্য সাক্ষী স্বরূপ পাহারাদার স্বরূপ সত্যমিথ্যা নিরূপনকারী স্বরূপ এখন আর কোন কিতাবের উপরে আমাদের এই কোনথা বলা যাবে না যে ওগুলি বিকৃত হয়নি এ কথা বলা যাবে না কিন্তু কোরআনে সম্পূর্ণ রূপে सम्पूरूप आल्ला पक्ष नाजिल करा से मुखस्त कागजार्तन हम समस्त मानुष कुरान छा किस दिखाक सूझ नहींग मौलिक भाव आल्ला स्वीकार करवर्तन हो गई से गुजर क्यों কিতাব হিসাবে অবশিষ্ট নেই সেগুলি আর কখনো আল্লাহর কিতাব হিসেবে অবশিষ্ট নেই আমরা ইমান আনি যে তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব কিন্তু এই তওরাত নয় যে তাওরাত এখন আমাদেরকে ইহুদিরা দেখায় আমরা ইমান আনি ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব কিন্তু এই ইঞ্জিল সেই ইঞ্জিল নয় যা আমাদেরকে ইসা আলাহ ইসলামের অনুসারী দাবি দাবিদার খ্রিস্টানরা আমাদেরকে দেখায় কারণ সেখানে কোথাও লেখা নাই যে এটা ইসা আলাহ ইসলামের ইঞ্জিল কারণ সেখানে বলা হয়েছে মার্ক লিখিত সুসমাচার বোঝা গেল যে এদের কিতাবেগুলো এগুলো ইসা আল্লাহ সালামের ইঞ্জিল নয় ইসা ইঞ্জিল সেটা হারিয়ে ফেলেছে এটা হারিয়ে ফেলেছে তারা অনুরূপভাবে তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছে আল্লাহ তালা কোরআন কি দিয়েছেন এই সমস্ত কিছুর পরে যে কোরআন কেয়ামত পর্যন্ত হেদায়তের আধার হিসেবে থাকবে এবং সেটা মর্যাদা হিসেবে দিয়েছেন নিদর্শন হিসেবে দিয়েছেন এই কোরআনকে জীবন্ত নিদর্শন হিসাবে স্থায়ী নিদর্শন হিসাবে আল্লাহতলা দিয়েছেন এই কোরআনের ফলে আমাদের ইমান আনতে হবে সর্বশেষ যে আল্লাহ তালা যে কিতাব নাজির করেছেন যার ফলে আর কোনো কিতাব আল্লাহ নাজির করবেন না এই কিতাব হেদায়তের বাণী হিসাবে নিতে হবে পড়তে হবে অর্থ জানতে হবে এবং সেটা অনুসারে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কিতাব গুলোর উপর বিস্তারিত ইমান দান করুন বিশেষ করে কোরআন করিম বিস্তারিত ইমান তভিজ দান করুন ইনশাল্লাহ এ বিষয়ে আরো আলোচনা করব কোরআন কারিম উপর কিভাবে বিস্তারিত ইমান হবে কোরআন কারিম সম্পর্কে আল্লাহ কালাম সম্পর্ক আমরা ইনশাল আলোচনা করব তখন সুস্থ থাকুন ভালো থাকুন ও আখর আহমুল্লাহবুল আলম আসসালাম রহমতুল্লাহ